আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা আবু জাহালের এই চ্যালেঞ্জিং দোয়ার বিশ্লেষণ তুলে ধরছি এটা ছিল আবু জাহালের মক্কার জিন্দিগিতে ফেসলা হক বাতিলের ভিতরে ফেসলা ব্যবস্থা গ্রহণ সে আল্লাহ তুবরকতলাকে ফেসলাকারী মেনে নিয়ে তার কাছে দোয়া করলেন হে আল্লাহ এই যদি তোমার পক্ষ থেকে হক হয়ে থাকে অর্থাৎ মোহাম্মদ এবং তার যে দাওয়াত সে চালিয়ে যাচ্ছে ইসলাম এরা যদি হক হয়ে থাকে তাহলে আমাদের উপরে আসমান থেকে গজবের পাথর নাজিল করো অথবা আমাদেরকে যে কোনো কঠিন শাস্তি দান করো সেভাবে আল্লাহর কাছে ফায়সলা চেয়েছে আবু জাহালের হকের দাবিটা কত কঠিন ছিল একশো আবু জাহাল সত্য তার সমাজ সত্য আর মোহাম্মদ সাল আসালাম একশো পার্সেন্ট বাতিল হজবিল্লা তাহলে কি এত শক্তিশালী ভাষায় আবু জাহাল দাবি করল সে কি সত্য না কখনো সত্য হতে পারে না আল্লাহ তার সমর্থক নয় কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান তার সমর্থনে নেই সে যতই সুন্দর এবং যতই জোরালো ভাষায় দাবি করুক না কেন যত চ্যালেঞ্জিং ভাষায় দাবি করুক না কেন আজকাল আমাদের সমাজে জনগণ মুসলমানকে বিভ্রান্ত করে এটাই একটা পথ বেছে নেওয়া হয়েছে অনেক সময় টেলিভিশনের পর্দায় এমন চ্যালেঞ্জিং দাবি তোলা হয় আমরাই সঠিক অথচ শির্ক এবং কুফরির বন্যাতে ভাস্তেছে। হাবুটুবু খাচ্ছে বিনা দলিলে বিনা কোরআন সন্ন্যার প্রমাণ পুঞ্জি ছাড়া একেবারে টেলিভিশনের পর্দায় দাবি করে এমন কি কবর পূজার পক্ষে দাবি না চ্যালেঞ্জ এমনকি শির্ক এবং কঠিন কঠিন বেদাতের পক্ষে চ্যালেঞ্জিং दाबीजर धर्मे महड़ा शुरू हो गए चैलेंज रसुल्लामेर आना ग्रंथ प्रत्येक मिलिए सठदेशना रसुल्हलम व्याख्या अनुसायी मिलिए नि रसूल सल्लामर सही हदिज थे विषय दलिल बर এবং সেই সহি দলিলের সহি নির্দেশনা উদ্ধার করতে পারলেই আমি হক সব বাতিলপন্থীদের আজকে এই আবুজাহ মার্কা চ্যালেঞ্জিং পদ্ধতি এটি অনুসরণ করতে দেখা যায় দুঃখজনক তাদের কাছে নেই আল্লাহর কোরআনের প্রমাণ তাদের কাছে নেই রসুল্লাহামের হাদিসের প্রমাণ সে কি বলছে তার ফেসলা নেওয়ার রূপরেখাটা কি এই আয়াত থেকে অর্থাৎ যদি আমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে গজবের পাথর নাজিল না হয় তাহলে তো আমরা বুঝে গেলাম যে মোহাম্মদ বাতিল আর যদি আমাদের উপরে আল্লাহর গজব নাজিল হয় গজবের পাথর নাজিল হয় আমরা ধ্বংস হয়ে যাই তাহলে মোহাম্মদ সত্য এমনিভাবে আমাদের প্রতি যদি আল্লাহর পক্ষ থেকে আজাব চলে আসে এই দোয়ার পর যেহেতু দোয়ার আজাব চেয়েছে যদি আজাব না আসে তাহলে বোঝা গেল যে মোহাম্মদ সঠিক নয় আমরাই সঠিক আল্লাহ তবরকতলা আবু জাহালের এই চ্যালেঞ্জিং দোয়াটা খুব গুরুত্বের সাথে নিয়েছেন এবং আল্লাহ তবরকতলা এর জবাব ৩৩ নম্বর আয়াতে দিয়ে দিয়েছেন আল্লাহ তবরকতলা আয়াত নাজিল করলেন আল্লাহ আল্লাহ বললেন নিশ্চয় আমি তাদেরকে আজাব দিব না যতক্ষণ পর্যন্ত তুমি তাদের মাঝে বিদ্যমান আসো কিন্তু আল্লাহ বলেননি আল্লাহ বলেন আমি তাদেরকে আজাব দেব না কেন যে মোহাম্মদ সাল আলহ সাল্লামের কর্মক্ষেত্র তো এই লোকগুলোই এরা এত জাহেল না হলে মোহাম্মদকে আল্লাহ নবী করে রসুল করে পাঠাতেন না এই জাহিলগুলো যদি আল্লাহর কাছে আজাব চায় এবং তাদের দোয়া অনুযায়ী আল্লাহ যদি আজাব দিয়ে দেন তাহলে কর্মক্ষেত্রই তো শেষ হয়ে গেল যাদেরকে হেদায়ত করার জন্য না থাকে দুনিয়াতে তো তিনি কাদেরকে হেদায়ত করবেন এই জন্য আল্লাহ বলছেন ওয়ান তািহিম তাদেরকে আমি আজাব দেব না এরা জাহিল এরা অজ্ঞমূর্খ দেখেই তো তাদের নিজেদের বিরুদ্ধেই তারা বদুয়া করছে আজাব চেয়ে নিচ্ছে কিন্তু আমি কখনোই তাদেরকে আজাব পর্যন্ত আল্লাহ কশিন কালও তাদেরকে আজাব দিবেন না যতক্ষণ পর্যন্ত তারা করে। সমিত শ্রোতা দর্শক মন্ডলী জাহিলি যুগে আবুজাহালের মতো কাফের মুশ্রেকের মুখ দিয়ে ইস্তেকফার বের হচ্ছে এবং এই নাজাতের কারণ আল্লাহ ইস্তেগফার করতে কিন্তু আমাদের যুগের মুসলমানরা আল্লাহর আজাব দেখলে আমরা বলে থাকি প্রাকৃতিক দুর্যোগ আসতেছে মোকাবেলার জন্য প্রস্তুত হয়ে যান নাওয়জবিল্লা আল্লাহর দিকে তো সম্পর্কিত করলামই না আবার আমরা ुष्ट कर लज्जा पास्था देखे आल्ला आजब ठेकान बवस्था ग्रहण करते माध्यम तुम्हारा मुसलमान रातिक दुर्योग आ मोकलार्जन रेडी हो जाओ हास्यकर अवस्था इमान ना थाकले। गुलो की भावे। भावे इमान की थे हास्यकर विषयगू कि भारत विषय हो जो एम व्यापक भावे साधारण भे इन हारा हो जाने कि घटे हमारा करते सरकारी कोषागार धन भाण्डारोटी तीन सौ कोटी टाक बरद्द करते सेंह के दुर्योग कबलित অর্থাৎ যেখানে আল্লাহর আজাব আসবে সে জায়গায় আমরা অগ্রিম প্রেরণ করে দেই আনসার, পুলিশ বিভিন্ন সরকারি বাহিনী নেতানী সেখানে যে আমরা উপস্থিত হই আজাবের জায়গায় মোকাবেলার উদ্দেশ্য কিন্তু আমরা কখনো যেই ব্যবস্থা গ্রহণ করে আবুজাহালের সমাজ আল্লাহর আজাব থেকে বেঁচে যাইতো তাদেরকে আল্লাহ আজাব দিবেন না বলে দিয়েছেন এবং নিশ্চিত শব্দ নিশ্চয়তার সাথে বলে দিয়েছেন কালেও আল্লাহ তাদেরকে আজাব দিবেন না যতক্ষণ পর্যন্ত তারা ইস্তে থাকবে মুসলমান হয়ে আমরা ব্যবস্থা নিতে পারতাম তাহলে আমাদের এত ক্ষয়ক্ষতি হইতো বা হইতো না তিন চারশো টাকা বরাদ্দ করে ফেললাম এত বিপুল জনশক্তি নিয়োগ করলাম অথচ আল্লাহ তো বরকতলার সিদ্ধান্ত পাল্টানোর জন্য আমরা ব্যবস্থাটা নিলাম না স্তেকভারের কথাটা ঘোষণা করলাম না টেলিভিশনে ঘোষণা করলাম না কোথাও আমরা প্রচার করলাম আমরা আল্লাহ তো বরকতলাকে নাকশকারী ভাষাগুলোই ব্যাপকভাবে সারা দেশে আমরা ব্যবহার করলাম অমুক জায়গায় প্রাকৃতিক দুর্যোগ আসতেছে সবাই মোকাবেলার জন্য রেডি হয়ে যান আল্লাহর কি মোকাবেলা করবো আল্লাহর আজবের কি মোকাবেলা হইতে পারে আল্লাহর রাজবের মোকাবিলা শুধুমাত্র আল্লাহর দেওয়া ব্যবস্থা দিয়েই হইতে পারে ইস্তেকভারের মাধ্যমে আমাদের অন্যায় এবং অপকর্ম অপরাধগুলো আল্লাহর কাছে তুলে ধরে ক্ষমা চাওয়ার মাধ্যমে হইতে পারে মোকাবেলা করতে যেয়ে দেখা গেলো আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েই গেল তখন দেখা যায় মোকাবেলা করতেছে হয়তো লাশ কুরানোর মাধ্যমে এতগুলো লাশ কুড়াইলাম এতগুলো ঘরবাড়ি বাড়ি বিধ্বস্ত হয়ে গেছে এতগুলো ক্ষেত খামার নষ্ট হয়ে গেছে ফসল পানি নষ্ট হয়ে গেছে এতগুলো মানুষ নিখোজ রয়েছে এগুলো কি মোকাবিলা হাস্যকর অত্যন্ত হাস্যকর বিষয় যে এগুলো আমরা মোকাবিলার জন্য আসি এর চেয়ে ইস্তেফার করলে কত ভালো হতো এগুলো কোনো কিছুই বিসর্জন দিতে হইতো না তারপর তো সারা জীবন আমাদেরকে অপমানের গ্লানি বয়ে বেড়াইতে হয় যে সমস্ত এলাকায় এগুলো ঘটে যায় সেগুলোতে জনগণের আর পুনর্বাসন হয় না সারা জীবন তারা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এই হল বাস্তব অবস্থা অথচ ধরনের পরিস্থিতি কত সুন্দরভাবে মোকাবেলা করতে পারত। এবং আল্লাহ তো বরকতলা তাদের প্রতি কত খুশি ছিলেন যে আল্লাহ তো বরকতলা তাদের ইস্তেফার শুনেই আজাব দিবেন না বলেছেন আজাব দেন না আমাদের উপরে যে আজাব আস্তেসে এ আজাব আবুজাহালের সমাজে কখনো আসে নাই অত্যন্ত দুঃখের সাথে অত্যন্ত পরিতাপের সাথে আমাদেরকে এগুলো বলতে হচ্ছে আল্লাহ আমাদেরকে ইমান দান করুন আল্লাহর সাথে আমাদের সুসম্পর্ক গড়ে তোলার তিনি আমাদেরকে ব্যবস্থা দান করুন তৌহিদ এবং এবাদতের প্রতি আল্লাহ তলা মন মানসিকতা দান করুন আল্লাহ মামিন সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি বিরতির পর আমরা বাকি বিষয় আপনাদের সামনে তুলে ধরব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু যাদের পথে চলা যায় না তারা কারা প্রতি কাজ চলাতে তো তাদের কথাই পড়ছিহীম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 मंद पथ के निर्वाचन ना कर मूल्यबोधर अभाव प्रकृत विश्वास जीवन जापन धर्म के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 সালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক সংক্ষিপ্ত বিরতির পর আবারও আপনাদের মাঝে ফিরে আসলাম সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আমরা তৌহিদের আলোচনায় খাঁটি তৌহিদ কিভাবে আমরা চর্চা করতে পারব অবশ্যই খাঁটি তৌহিদ চর্চা করতে হলে জাহিরি সমাজে যে সমস্ত কৃষ্টি কালচার যে সমস্ত এবাদত এবং আমল করা হতো যে পদ্ধতিতে এবাদত এবং আমল করা হতো সেগুলো আমাদেরকে বর্জন করতেই হবে কিন্তু সেখানে তহিদের ক্ষেত্রে এবাদত এবং আমলের ক্ষেত্রে আমরা যদি তাদের চেয়ে অনেক নিচে নেমে যেয়ে থাকি। আমাদের যদি তাদের থেকে আরো অধোপতন ঘটে যেয়ে থাকে তাহলে ক্ষেত্রে আমরা কীভাবে ইমানের দাবি করতে পারি কিভাবে তোহিদের দাবি করতে পারি কিভাবে আমাদের এই এবাদতগুলো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী এখন একটা প্রশ্ন জাগতে পারে যে এই জাহিলি সমাজের ভিতরে এমন ইমান চর্চা এমন আল্লাহ তরকতলার এবাদত চর্চা থাকা সত্ত্বেও আল্লাহ তবর কোথালা তাদেরকে মুমিন মুসলিম কেন গণ্য করলেন না এই বিষয়টা একটু আমরা সংক্ষেপে আলোকপাত করবো সংক্ষিপ্ত ভাবে ইনশাল এর কারণ হলো তারা এত এবাদত এবং আমল করা সত্ত্বেও কয়েকটা অন্যায় কাজ অনেক কিছু এই এবাদত নষ্টকারী তৌহিদ নষ্টকারী অপরাধের সাথে জড়িত ছিল এই এবাদত এবং তৌহিদ নষ্টকারী অন্যায়গুলো আমরা সংক্ষেপে আজকে জানার চেষ্টা করব। এক নম্বর বিষয় যে তারা সিরকের সাথে জড়িত ছিল এখানেই মোহাম্মদ এবং তাদের মাঝে পার্থক্য তাই তো আল্লাহর রসুলাম ইসলামের দাওয়াত দিতে যে তিনি বলেছেন তুদুল্লাহ বলে এত বিষয় আল্লাহর এবাদত যে করবে তাকে অবশ্যই সিরক থেকে বেঁচে থাকতে হবে সির্কুফুরি নেফাখ এগুলো থেকে বিরুত না থাকলে এবাদত করলে এই এবাদতটাই হবে জাহিলি যুগের এবাদত আবু জাহেলের ধর্ম পালন হবে এখানেই যদি আমি শিরক এবং কুফরি থেকে না বাঁচি তাহলে আমি যদি সালাদ পড়ি আমি যদি শ্যাম পালন করি আমি রোজা রাখি আমি হজ উমরা আমি দান সাদাকা যাই করি না কেন এগুলো সব হবে আবু জাহেলের ধর্ম পালন রসুল্লা সালামের দিন পালনের একমাত্র সংক্ষিপ্ত নিয়ম হলো এবাদত করতে হবে সাথে সাথে শিল্প থেকে বিরত থাকতে হবে কিন্তু অত্যন্ত পরিিতাপের সাথে বলতে হচ্ছে আমরা ঠিক ওরকম আবুজাহাল মার্কা মুসলমানেরই যেন এখন আবির্ভাব তাদেরই যেন এখন বিজয় সর্বত্র তারাই এবাদতও করবে সাথে সাথে শিল্পও করবে তাই তো আমরা দেখে থাকি বিভিন্ন পর্যায়ে শির আমরা আলেম ওলামাদের পর্যায়ে শিরিক দেখে থাকি তারা একশ্রেনের আলেম আলামা সিরকের চাষ করে থাকেন সেজদার ফতোয়া দিয়ে থাকেন কবরে সিজদা দেওয়া যাবে মাজারে সেজদা দেওয়া যাবে এই তো আলেমরা যেখানে সিরকের চাষ করে তাহলে সেই সমাজের লোক কীভাবে সির্ক থেকে বেঁচে থাকবে আরেকটা দোষ ছিল তাদের তারা বিশ্বাস করত আল্লাহর প্রতি যে ইমান আল্লাহর জন্য যে বাদত এগুলো কখনো পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর নির্বাচিত তাদের দৃষ্টিতে কথিত ধারণাকৃতাদের মাধ্যমে মধ্যস্থতায় আল্লাহর কাছে পৌঁছার চেষ্টা না করা হয় তারা এভাবে বিশ্বাসী ছিল এই জাহিলি আকিদা থাকার কারণে আল্লাহ তাদের ইবাদত এবং আমল গ্রহণ করেননি এবং এই কারণেই যেই কাবা ঘর তারা নির্মাণ করলো যেই কারের চারদিকে তারা তোফ করত। সেই কাবা তিনশো ষাটটা মূর্তি রাখার কারণ কি তারা এই ধারণা করতো যে এই হজ এই উমরা এগুলো কোনটাই আল্লাহর কাছে গৃহীত হবে না যতক্ষণ পর্যন্ত তাদের আল্লাহ তোলা আকিদার সার কথা এই আয়াতের ভিতরে বলে দিয়েছেন যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন অলিয়া উলিয়া বিশ্বাসী ছিল সেই যুগে ता ये धारणा करत जर के अबादत कर लेरना दी ए आह्वान कर ले सामने अबादत गोलेगुलो आल्लर का पोछे दीबे आल्लर सान्निध्य एर पोछाई दे समस्त दृष्टिभंगी जहिली जुगर लोक पोषण करत तो तर सलाद आल्लाभिमुखी हवा इत्यादि इत्यादि को विषयटे आल्लर का ग्रहणजोग्य है আল্লাহ তবরকালা এটা প্রতিবাদ করে বলে দিয়েছেন করিব নিশ্চয়ই আমি সন্নিকটে আসি আমি অবশ্যই তার দোয়া কবুল করব। আল্লাহ এই আয়াতের মাধ্যমে মধ্যস্থতাকে রূপে প্রত্যাখ্যান করেছেন অতএব আমাদেরকে এই মধ্যস্থতা থেকে দূরে করতে হবে কিন্তু এক শ্রেণীর নামধারী এক পীর দরবেশ নামধারী এরা আবার মুসলমানদেরকে এই জাহিলি প্রথার ভিতরে জাহিলি প্রথার বেড়াজালে আটকে ফেলে সর্বনাশ করে চলেছে আল্লাহ তবরকতলা এদের খপ্পর থেকে তার বান্দাদেরকে নাজাদ দান করুন এবং বান্দাদেরকে ধর্মীয় ক্ষেত্রে সচেতনতা এবং সাবধানতা দান করুন আল্লাহ মামিন বন্ধুগণ আর তাদের দোষ ছিল সেটা হলো এবাদতো আমল যাই করত সেগুলো তারা নিজেরাই তৈরি করে নিন যেটাকে রসুল্লাহ সাল আলুসাল্লামের হাদিসের পরিভাষায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শের পরিভাষায় রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সন্ন্যাতের পরিভাষায় বেদাত বলা হয় তারা নিজেরাই আপনারা দেখেছেন আলোচনার ভিতরে এই জন্য আমরা এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছি প্রয়োজন রয়েছে। কারণ এই জ্ঞান আমাদের ভিতরে প্রচার হচ্ছে না এই সচেতনতা মূলক জ্ঞান আমাদেরকে দেওয়া হচ্ছে না যার জন্য আমরা এই বিষয়টার উপরে এত দীর্ঘ আলোচনা করলাম তারা নিজেরাই এবাদত বানিয়ে নিত এবাদতের ক্ষেত্রে তবদিল তাগির নিয়ে আসতো যেটা আল্লাহ সম্পূর্ণ রূপে নিষেধ করে দিয়েছেন ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আরও সুন্দরভাবে রসুল্লা সাল্লামের সন্ন্যার উপরে যখন আলোচনা করব বুঝবো ইনশাল্লাহ এখানে তারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে অনেক নতুনত্ব আপনারা শুনেছেন বেতুল্লার কাছে তারা সালাদ পড়তো শীষ তালি দিয়ে ঢোল তবলা বাজিয়ে এটা তো তাদের নিজেদের বানানো সিস্টেম যেমনভাবে আমাদের যুগেও लाख लाख कोटी कोटी एरक ढोलतबला वाला लाल साल वाला दिखे नाउज थी नाउजबिल्ला आल्लाके मुसलमान देखे हेफाजत करूँ तो हिद के देर थे हिफाजत कर इमान के हेफाजत कर दल लोक आबू जहाल समाज अबू जहाल धर्म सदस्य छाड़ा और ये कोचय होते देखे कफर क्षेत्र उलंगर सिसटेम तरा जारी करल एवं ता एटे आल्ला दिखे नस्ब करत তাদেরকে যখন বলা হতো করত সব অর্জনের জন্য বেশি কার্যকর মনে করতো নাল্লাহ দেখেছেন এটা নতুন আবিষ্কার অতএব আমাদের এই দোষ থেকে মুক্ত হতে হবে আমরা আজকে যদি ইসলাম পালন করার নামে बादतर नामेलर नाम निजे पक्ष निजेद हुजूर पक्ष संयोजित अथवा नतनत चर्चा करी तेल अवश्यत जहिरी जुगे लोक दे ही अंतर्भुक्त होब से जहिरी समाज सदस्य आदाय करल जकत दीची जो शैम पालन करें कुरबानी कर সেই ক্ষেত্রে যদি আমাদের নিজেদের বানানো কোনো নিয়ম সংযোজন করি যেটাকেই বেদাৎ বলা হয় এবং আল্লাহ রসুলাম এটাকে বলে দিয়েছেন সর্রালো মরে মহাসা ইসলামের ভিতরে সবচেয়ে নিকৃষ্টতম কাজ হবে এবাদতের ভিতরে এরকমভাবে নতুনত্ব সৃষ্টি করা কেন এত বড়ো অপরাধ কারণ এই অপরাধের মাধ্যমে জাহেলি যুগে ফিরে যাওয়া হয় আবু জাহালের ধর্ম পালন করা হয় আবু জাহালের ধর্মের ভিতরে নিজেকে আবার প্রবেশ করানো হয় মোহাম্মদ সাল্লামের দিন থেকে মোহাম্মদের আদর্শ থেকে বিচ্যুত হওয়া হয় সালি তরিকা থেকে ছিটকে পড়তে হয় এই জন্যই রসুল্লাহ সালি আমাদেরকে সতর্ক করে দিয়েছেন ইয়াকুমা মূর সাবধান হ দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা থেকে তার কারণ প্রত্যেকটা নতুন আবিষ্কারই হল বিধান বন্ধুগণ এটি হলো গুরুত্বপূর্ণ কথা এতক্ষণ আমরা যা শুনেছি তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই আমাদেরকে প্রত্যেকটা আপাততের ক্ষেত্রে এত সতর্কতা অবলম্বন করতে হবে যাতে করে চুল পরিমাণ কোনো পরিবর্তন এবং পরিবর্ধন সাধিত না হয় কারণ সামান্যতম পরিবর্তন পরিবর্তন করলে এমন কি নফল এপাদতের ক্ষেত্রেও যদি নিজস্ব পদ্ধতি অবলম্বন করা হয় আল্লাহর রসুলের পদ্ধতি ত্যাগ করে তবু আল্লাহ রসুল তার উন্ম থেকে বহিষ্কারের তিনি পরোয়ানা আমাদেরকে শুনিয়ে দিয়েছেন বহিষ্কারের নোটিশ দিয়ে দিয়েছেন মান রগে বান সুন্নতি যে ব্যক্তি আমার তরীকা অবলম্বন করা ছাড়া কোনো আপাদত করবে আমল করবে সে আমার উন্মত থেকে বহির্ভূত সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আরেকটা বিষয় ছিল সেটা হল তারা ধর্মের ক্ষেত্রে নির্বাচন করত, যেটা ইচ্ছা পালন করত যেটা ইচ্ছা পালন করতো না তাই তো আমরা দেখি ইসলাম পালন করি মসজিদে আবার রাজনীতির নামে অধর্ম পালন করি বিভিন্ন ধরনের অনিসলামী তন্ত্রমন্ত্র এবং মতবাদ ইত্যাদিতে আমরা জড়িয়ে পড়েছি অবশ্যই আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে থাকতে হবে এবং সর্বক্ষেত্রে ইসলামের প্রয়োগ করতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এরপর আমরা তহিদের অন্যান্য আলোচনা নিয়ে পরবর্তী পর্বে আসতেছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত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 জানুন কত কার্যকরী ভাবে মঙ্গলবার রাত দশটায় আপন সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে বাংলায়